साढ़े छटाय बांगलेशे बीस टीवी बांगल्ए বাংলা মানবতা সমাধান আসসালামুকুম বরহমতাল বরকমুলিলামমিন ওলা بعد আল আশরফিলব্বমুরসলিন নব الشيطان الرجيم بسم আউলত الرحمن الرحيم সম্মানিত শ্রোতামণ্ডলী আজকের বৈঠকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব সেটা হল দিনের ভিতরে বেদাত এবং তার परिणाम ए विषय कुरान दलिल भित्तिक संक्षिप्त एक आलोचना अपन सामने उपस्थापन करब इनशा अल्लाह तला शरियतर परिभाषा बेदात का बला आरब्धेदात व्यवहित है एम एक विषय जे पूर्वर नमुना छाड़ा को नतन जिनि आविष्कार के बेदात बला है কোরআনে মাজিদের ভিতরে আল্লাপাক উল্লেখ করেছেন সুরায় বাকারাই বাদিয়া সামা ওয়াতিওয়াল আর্দ তিনি বাদিয়া অর্থাৎ জমিন এবং আসমানের নতুন আবিষ্কারকারী অর্থাৎ জমিন এবং আসমানকে যখন উনি আবিষ্কার করেছেন তৈরি করেছেন বানিয়েছেন তখন এর কোনো নমুনা এবং এর কোনো প্ল্যানিং পূর্বে ছিল না নতুন করে আবিষ্কার করেছে तो जे जिन नतून को आविष्कार करा से ही बेदात बला है शब्दिक शरियतर परिभाषा बेदात बला है ओ आम टीके जे आमर नमुना पूर्वे नहींषय आईशा रजी अल्लाह ताल अल्लाह नबीसलमसा फी अमरिना हाद मा अल मिनुहफर যে ব্যক্তি কোনো নতুন কিছু আবিষ্কার করল ফি আমরিনা আমার দিনের ভিতরে ফাহু আর সেটা শরীয়তের নিকটে প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য সেটা কবুলের জন্য গ্রহণযোগ্য নয় তো আল্লাহ নবী সালাম এখানে বেদাতকে শরীয়তের পরিভাষায় ওটা একটা নির্দিষ্ট জিনিসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এবং উনি বলেছেন মান আহদাসা ফি আমরিনা যে আমার দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করবে বিধাই এখন যদি কেহ শাব্দিক অর্থের কারণে কোনো ব্যক্তি যদি এটা বলে যে শরীয়তের ভিতরে নতুন আবিষ্কৃত সবই বেদাত ঘড়ি পড়া বেদাত চশমা পড়া বেদাত প্লেনে ওঠা বেদাত তো হ্যাঁ শব্দগতভাবে এটা বেদাত এই হতে পারে যে এগুলি পূর্বে আবিষ্কৃত ছিল না पर्वती दे आविष्कार करना क्यों शरियत परिभाषा ये बेदहत बला जाए जे बेदहतर परिणाम एराव अंतर्भुक्त होना जेहेतु आल्ला नबी साम ये खास कर दिए फी अमरिना दिन भरे तो आल्लाबी सलम जे दिन के दिए इ जे शरियत दिए से शरियतर भेतरे को जिनिस ढुकान यहा हल शरियतर परिभाषा बेदात अग्रहण्यटा क्यों अग्रहण्य क्यों बेदात ये जो आल्ला पा जे दिन एवं शरियत आल्ला नबी सामर ऊपर अवतीर्ण करपूर्ण शरियत आल्ला नबी सामर जीवन दशाई आल्ला पा से परिपूर्ण दिए आल्लाबीन তিন নম্বর আয়াতে বলেন আজকের দিন অর্থাৎ আয়াতটি নাজেল হয়েছে আরাফার মাঠে বিদায় হজের সময় আল্লাপাক এ আয়াতটি নাজেল করেছে এবং বলেছেন बा संयोजन करा से शरियत बेदात बला बेदातर संज्ञा जानते मन अहदा হরাদ্দ যে ব্যক্তি আমার দিনের ভিতরে কোনো কিছু আবিষ্কার করল যেটা পূর্বে দিনে ছিল না আল্লাহর নবী সেটা করেন নাই এবং তার সাহাবে একরাম থেকে সেরকম কোনো আমল পাওয়া যায় না পরবর্তীতে সেটা দিন মনে করে আমল করলে সেটাই শরীয়তের পরিভাষায় বেদাত হয় এবং এটাকে বলেছেন প্রত্যাখ্যাত আল্লাহ রব্বুল আলমিন সুরে কাহাফে বলেছেন আমালা আমি কি তোমাদেরকে বলবো না বিল আখসারিন ওই ব্যক্তি সম্পর্কে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমালান আমল করা সংক্রান্তে তাদের প্রচেষ্টা দুনিয়ায় নষ্ট হয়ে গেছে কেমন প্রচেষ্টা তারা মনে করত যে আমরা একটি ভালো কাজ করছি যেহেতু সেই ভালো কাজের ভিতরে নবী মোহাম্মুর রাসুল্লাহ বিষয়ে নির্দেশনা দিয়েছে আয়াতে বলেছেন যে কল ইন কুন্মি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও তো তাদেরকে বলে দেন না হোক সেটা ছোট মনে হোক বা কম মনি হোক উনি যেভাবে যেটা করেছেন সেটা সেইভাবে করার নাম এটাই হলো সন্ন্যত আর এটা ছোট হলেও অল্প হলেও এর প্রতিফল আমরা পাবো আল্লাহর নিকটে আল্লাপাক সেটাকে গ্রহণ করবেন এর একটা উদাহরণ আমরা বলে থাকি সেটা হলে এই যে একটা অরিজিনাল জিনিস এবং একটা বানাওয়ার জিনিস নকল জিনিস এই দুটার মধ্যে অনেক পার্থক্য যদি চো নকল জিনিস দিনের ক্ষেত্রে কিছুটা হলেও চলে কিন্তু শরীয়তের পরিভাষায় তার কোনো মূল্যই নেই বরং সেটা আরো বেশি আমাদের জন্য বড় একটা ক্ষতির কারণ এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হলেই যে আমাদের দেশে যে নোট টাকা সরকার থেকে অনুমোদিত গভর্নরের সাইন সহ যে টাকা সরকার আমাদের দেশে পরিচালিত করে সেই টাকাটি যদি পুরাতন হয়ে যায় অনেকে মনে করেন যে চোদ্দশো বছর পূর্বের আল্লা নবী সাহা আদর্শ সুন্নত সেটা কি এই যুগে চলতে পারে এটা সম্পূর্ণ ভুল আল্লাহ নবী সাহাশালামকে আল্লাহ পাক শুধু সাহাবিদের জন্য ওনাকে পাঠান নাই বরং আল্লাহ পাক বলেছেন অমা আর নাস। আমি আপনাকে রসুল হিসাবে প্রেরণ করলাম নবী আসবেন না বিধায় উনি যে আদর্শ আল্লাহ নবী আসালামের যুগে সাহাব ইকরামদের জন্য রেখে গিয়েছেন সেই আদর্শই কেয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট এবং তার ভিতরে কোন রকম পরিবর্তন পরিবর্ধন করার অধিকার আল্লাপাক কাউকে দেন নাই তাই বলছিলাম যে আল্লাহ আল্লাপাক আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাপর দিয়েছেন পাক সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার ভিতরে কোনো জিনিস বৃদ্ধি করা এবং তার ভিতরে কোন জিনিস ঢুকানো এটা শরীয়ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছেন যে যে আমলটি আল্লাহ নবী সাল্লা সাল্লাম করেন নাই শরীয়ত নেই কোরআন এবং হাদিসে নেই আমি যতই সেটাকে ভালো মনে করে করি আল্লা দুনিয়া দুনিয়ায় এই প্রচেষ্টাটা আমার কেমতের দিন আল্লাহ পাক সেটাকে গ্রহণ করবেন না সেটাকে কবুল করবেন না যদি তার ভিতরে আমার নবীর আদর্শ না থাকে এখন একটু বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ রব আলমিন আমাদেরকে নেক আমল করা তরফি দান করুন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 মানুষ তো আদম সন্তান णति पर अनुष्ठान पिस আলোচনা হচ্ছিল বেদাৎ সম্পর্কে বেদাঁত কি এবং তার পরিণামটা কি তো বেদাৎ সম্পর্কে আমরা জানতে পারলাম যে দিনের ভিতরে সবাবের আশায় কোন কাজ কোন আমল বৃদ্ধি করা এটাকে শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় সেটা মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে সেটা যতই জনপ্রিয় হোক সেটা যতই বেশি ভালো হোক কিন্তু সেই কাজের ভিতরে যদি আল্লাহ নবী সাস্লামের আদর্শ না থাকে তাহলে সেটা প্রত্যাখ্যাত তা আমি বলতেছিলাম যে আমাদের দেশে যে নোট টাকাগুলি আছে সরকার থেকে অনুমোদিত টাকা গভর্নরের সাইন সহ এই টাকাটি অচল কখনোই হয় না এটা যদি ছিঁড়েও যায় তারপরেও সেটাকে টেপ লাগিয়ে ব্যাংকে গেলে তার পরিবর্তিত অন্য টাকা পাওয়া যায় পুরাতন হয়ে গেল দোকানে গেলে তার পরিবর্তে আমরা জিনিস কিনতে পারি কিন্তু কেহ যদি এটা মনে করে যে না এই পুরাতন টাকা এটা চলবে না এবং কেহ যদি নকল টাকা তার চেয়ে আরো সুন্দর আকৃতি দিয়ে কেউ যদি সেটা আবিষ্কার করে এবং সেটা নিয়ে যদি বাজারে কিছু কিনতে যায় আর সেখানে যদি দোকানদার বুঝতে পারে যেটা অচল টাকা তাহলে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির অবস্থা কি হবে তাকে এটা বলা হবে না যে ঠিক আছে এই টাকা কোথায় পেলেন বরং তার জন্য ফেতনা হয়ে যাবে তার জন্য মুসিবত হয়ে যাবে কি মুসিবত তাকে পুলিশ নিচে ধরিয়ে দেওয়া হবে যে এর কাছে নকল টাকা পাওয়া গেছে पुलिस के धरे नहीं ताके जेलखाना बंदी कर प्रश्न करबे ना कि तुम क्या कार्य तुम्हारे नकल टा पा गए तो जै सरते आल्लाबीअलम स्टैंप नहीं যে আমলের ভিতরে আল্লা নবী সাশ্রামের পক্ষ থেকে অনুমোদন নেই উনি যেটা করেন নাই করার জন্য হুকুম দেন নাই সাহবায় করেন নাই তাহলে সে আমলটা আমার কাছে যতই ভালো লাগুক না কেন শরীয়তের শিল না থাকার কারণে যেমন নকল টাকা যেরকম আমার জন্য অচল এবং তার জন্য যেমন আমাকে খাসারা দিতে হবে ঠিক তেমনই যে আমলটা আল্লা নবী সাশ্রাম করেন নাই এমন আমল যদি আমি নিজের পক্ষ থেকে বানিয়ে করি তাহলে এর ফলাফল কি এটার খাসারাত দুনিয়াও আমাকে বহন করতে হবে আখেরাতেও বহন করতে হবে হে মুসলিম ভাই আল্লাহ নবী নবীসালামের যে আদর্শ আমাদেরকে দিয়েছে সেটা কখনোই প্রত্যাখ্যান করা যাবে না এবং তার ভিতরে পরিবর্তন করা যাবে না আল্লাহ নবী সাহাশ্লাম সন্নুতকে প্রত্যাখ্যান করলে আল্লাহাক নূরের তিরিশটি নম্বর আয়াতে বলেছেন আমরি তাদের ভয় করা উচিত যারা তার দিনের মোখালিফাত করে মুখালিফ মানে বিরোধিতা করে উনি একটা করেছেন আমি আর একটা করছি এটা হলো তার বিরোধিতা করে তাদের জন্য দুটা ভয়ের কারণ সেটা হলে তাকে আল্লাহ পাক দুনিয়ায় ফেতনা দেবেন ওয়াইস আজাবুল আলিম এবং তাদেরকে কেয়ামতের দিন অত্যন্ত শক্ত এবং কঠিন আজাব তাকে গ্রাস করবে এই জন্য আল্লাহ নবী সাল একসময় তো তখন বিসমিল্লা সহকারে সেই খানাটি খাও এবং কুল বিয়ামিনিক তুমি ডান হাত দিয়ে খানা খাও তো যখন ওই ব্যক্তি বাম হাত দিয়ে খানা খাওয়া শুরু করেছে তো বাম হাত দিয়ে খানা খাওয়া এটা শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ এবং বাম হাত দিয়ে পান করা এটাও শরীরের বিরোধী কাজ খাওয়া এবং পান করা জিনিস এটা ডান হাত দিয়ে করতে হবে তো ওই ব্যক্তি যখন বাম হাত দিয়ে খানা খাচ্ছে তো আল্লাহ নবীলাম তাকে বলছেন এটা তার বিরোধিতা উনি বলছেন যে আমি ডান হাতে খেতে পারি না। তো উনি কেন বলছেন খেতে পারি না যখন তাকে ডান হাতে খেতে বলা হয়েছে তখন তার অহংকার এবং গর্ব গৌরব কিবির आल्लाबीलम हुकुम माना बिता रेखे तो आल्ला डान हाथ मुखे उत्तोलन करते नाई से बाम हाथ दिए खेते हुए सत्य बहदीना जरा आल्लाबी सलम आदर्श मुखालिफात करबे বিরোধিতা করবে আল্লাহ পাক তাকে দুনিয়ায় ফেতনা কে কেয়ামতের দিন তাকে শক্ত দিবেন হে মুসলিম আল্লাহ আমি তোমাদের মাঝে রেখে গেলাম লাইলুহা কানাহারিহা যে দিনের রাতটাও দিনের মতো অর্থাৎ এমন নয় যে কিছু অংশ দিন আর কিছু অংশ রাত কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট তা নয় সবগুলি স্পষ্ট মাহাজ একেবারে সাদা স্পষ্ট দিন আমি তোমাদেরকে রেখে গেলাম যার সমস্ত দিনে দিন রাত দিনের মতো লা আনহা ইল্লা হালিক এমন একটি দিন পাওয়ার পরেও যে ব্যক্তি তার নফসের খাহেসাতের হেফাদত করবে এবং যে আল্লাহ নবী সালামের আদর্শ থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ওই ব্যক্তি কশিন কালেও লাইজিক ও আনহা ইল্লাহ হালিক সেই ব্যক্তির জন্য ধ্বংস ছাড়া অন্য কিছুই নয় এই জন্য হে মুসলিম ভাই আল্লাহ নবী সাহা সালাম যে আদর্শ আমাকে দিয়ে গেছে সেই আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে ওনার সুন্নতির উপর আমল করতে হবে এবং উনি যে কাজ করেন নাই এগুলি বেদাহাত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেটা যেমন কাজী হোক না কেন তো বেদাহাত সম্পর্কে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক দিন পরিপূর্ণ করে দিয়েছেন এই দিনের কোনো কোনোরকম বাড়তি কিছু করা যেরকম অন্যায় এবং সেখান থেকে কম করাটাও অন্যায় কম করাও অন্যায় বাড়তি করাটাও অন্যায় তবে কম করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাপাক মাফ করতে পারেন আল্লাহ কে কোনদিন মাফ করেন না ক্ষমা করবেন না আর সেটা ছাড়া আর যতগুলি গুণা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আল্লাপাক নিজেই হাদিসে কুদ্দিসে বলেছেন হেনে আদম আমার সাথে কাউকে শরিক করো নাই শির করো নাই কিন্তু তুমি গুণা করেছ তোমার কাছে থেকে অপরাধ হয়ে গেছে অপরাধ হওয়ার পরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আতাই তুকা বিহা আমি তোমার কাছে থেকে আসমান রাহম হে দুনিয়ার মানুষ সকল যারা নিজের নফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ অবিচার করেছো। এবং পাপ করেছো। সেটা যে ধরনের ত্রুটি হোক ছোট ত্রুটি হলে আল্লাহ পাক ইফাজতের মাধ্যমে এমনি মাফ করে দিবেন আর যদি বড় ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তো করব আয় আল্লাহ আমি এই কাজটা আর কোনোদিন করব না তো জন্য শর্ত হলো এই যে ওই কাজটাকে গুণা বলে মনে করতে হবে এবং দ্বিতীয়বার ওই কাজ না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে গুণা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারেন মানার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফাত্তা খোল্লাহা মাস্তাত তুম তুমি সাধ্য মতো আল্লাহর ভয় করো অর্থাৎ মানার ক্ষেত্রে কোনো সময় কিছু ত্রুটি হয়ে গেল আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে তৌবা করলে আল্লাপাক ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ নবী সালামের দিনকে যদি ওভারটেক করে আমি বেশি কিছু করি তাহলে সেটা আমার জন্য বেদাহাত হয়ে যাবে আনাসবিন মালিক রাজিয়া আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন হাত্তা আহা যে কোনো ব্যক্তি যখন বেদাহাত করে তো বেদাহাতটা না ছেড়ে দেওয়া পর্যন্ত আল্লাহ পাক্তার তৌবাও কবুল করে না তাহলে এটা ফলাফলের দৃষ্টিকোণ থেকে আরো অত্যন্ত ভয়াবহ জিনিস চলে আসলো তো আমি আপনাদের সামনে পরবর্তী বৈঠকে আলোচনা করব যে এর কি কি ক্ষতি হবে যদি আমরা শরীয়তের ভিতরে বেদাত করি আমাদের যে শরীয়ত আল্লাপাক দিয়েছেন সেটা পরিপূর্ণ দিন এবং হেদায়ত এবং নাজাত এই দিনের ভিতরে আছে এরতে চেয়ে বাড়তি কোনো কাজ করা এটা অগ্রহণযোগ্য এবং আল্লাহ নবী সাল সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করেছেন আল্লাহ নবী সাল আল সাল্লাম উনি দিনের ভিতরে কোনো বাড়তি কাজ যেটা অগ্রহণযোগ্য এ বিষয়ে ইমাম বুখারি রাহম্লা উনি একটি হাদিস নিয়ে এসছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মানিক রেজি আনহু তিনি বলেন যে তিনজন ব্যক্তি আল্লাহ নবীলামের বাড়িতে এসছিলেন ওনার আমল সম্পর্কে জানার জন্য যখন আয়সা রেজিয়াল ওনার আমল সম্পর্কে তাদেরকে বললেন তখন কান্না হুম তাকাল্লু তাদের কাছে যেন এই আমলটা একটু কম মনে হল এবং তারা যে মন্তব্য করল সেটা হলেই যে তিনি তো নাবি কদর আল্লাহ মা তাকাদ্দ জাম্বিহি আল্লাহ তালা তার পূর্বের এবং পরের সকল গুণ আল্লাপাকে মাফ করে দিয়েছেন তো বিধাই এই আমল তার জন্য যথেষ্ট তো তারা কে মনে করলেন যে আমরা আরো বেশি আমল করতে চাই তো তার ভিতর থেকে একজন বললেন যে আনা আবাদান আমি সবসময় নামাজ পড়তে চাই সব সময় এবাদত বন্দুকির মধ্যেই লিপ্ত থাকতে চাই আর বলছেন যে আনা আসুম উদ্দাহার আমি পুরা বর্ষ রোজা রাখবো আরেকজন বলছেন আনা নিসা। আমি বিবাহ সাথী করবো না বিবাহ থেকে আমি বিচ্ছিন্ন থাকব তো আল্লাহ নবী সাল সালাম যখন বাড়িতে আসছেন এবং আইসারে যে আল্লাহা তাদের এই মন্তব্যটাকে আল্লাহ বলেছেন তো আল্লাহ কাদা কাদা তোমরা সে তিন ব্যক্তি যারা নাকি এমন এমন কথা বলছো তখন তারা বলল হা হে আল্লাহ নবী আমরা সে তিন ব্যক্তি তো আল্লাহ নবী সাল তখন তাদেরকে দেখে বললেন যে দেখো আকুমিল্লা আমি তোমাদের বেশি ভয় করি। আতকাকুম এবং তোমাদের আমি পরেজা আল্লাহ আকবার অর্থাৎ তুমি যে আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে তোমার যে মনের বাসনা তুমি যে এবাজতের ভিতরে অধিক বেশি হুলু করতে চাচ্ছ তুমি বৃদ্ধি করতে চাচ্ছ তুমি শুনে রাখো তোমার চাইতে আমার ভিতরে আল্লাহর তাকোয়া বেশি আল্লাহর পরহেজগারে বেশি আল্লাহর খব বেশি আর আমার দিন হলো এই আমি সলাৎ আদায় করি আর সলাৎ আদায় ছাড়া দুনিয়া বি কাজও করি আমি রোজা ওর শ্যাম পালন করি এবং আমি ইফতারিও করি ও আনাশা আমি বিবাহ করেছি স্ত্রী গুণ আছে আমি সবার হক আদায় করে চলি বলছেন ফামান রাগিবান সন্ন্যাতি ফালাই সামিনী এটা হলো আমার দিন অর্থাৎ উনি এটাই বুঝাতে চাইছেন যে দেখো তুমি যদি জান্নাত পেতে চাও তুমি যদি এবাদত আল্লাহর কাছে গ্রহণ করতে চাও তাহলে আমি যেই এবাদত যতটুকু যেভাবে করেছি তোমাকে অতটুকু সেভাবেই করতে হবে তুমি নিজের পক্ষ থেকে কোন কিছু ভালো মনে করে বৃদ্ধি করলে আল্লাহ নবী সালাম বলছেন সমান রহিবান সন্নতি ফালাইসামনি বাদ দিয়ে অন্য পথে যাও তাহলে সেটা আল্লাহরই যে আল্লাহ আল্লাহ বলছেন হাসানা আল্লাহ নবীলামের আদর্শ সেটা আমাদের জন্য সুন্দর নমুনা সেই আদর্শ আমাদের জীবনে নাজাতের জন্য যথেষ্ট মনে করে তার উপরই আমাকে আমল করতে হবে তবে তাকে ওভারটেক করে বেশি আমল করার নাম এটাই হলো বেদাহাত আর এই বেদাহাত যদি আমরা করি তাহলে এর অনেকগুলি ক্ষতি আছে এর অনেকগুলি ক্ষতির কারণ আছে প্রায় আটটা ক্ষতি আছে যে ক্ষতিটা আমি পরবর্তী বৈঠকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ পাকে মেহরবানিতে আমরা সেগুলি কেনি কেনার পর সেগুলি পড়ি পরার পরে আল্লাহ নবী সালামের আদর্শ কি সব বিষয়ে আমরা জানি এবং ওনার সন্নত মোতাবেক আমল করার চেষ্টা করি कबुल करबीर फलाफलर का भलो ए ग्रहणजोग्य फलाफलपा से मुखे दिखे फेले दीबें से प्रत्याख्यन करबें जो आदर्श पवारे दिन भून को परवर्ती बैठक शुरार जो अपने के आहवान जानिए আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদেরকে তার দিন বুঝা এবং তার উপর আমল করা তৌফি দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ सफलता अर्जन करार्ज देखलमी अर्थन प्रति सोमवार बुधवार और शनिवार रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর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 कोन हजार हजार अमेरिकान इसलम ग्रहण करते बाध्य कर हजार हजार यूरोपियन देर इसलम ग्रहण करते बा मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बात